মালিক ইবনু হুয়াইরিশ সদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লু আলয় সালাম এর নিকট হতে ফিরে এলাম তিনি আমাকে ও আমার একজন সঙ্গীকে বললেন তোমরা আজান দিবে ও ইকামত দিবে এবং তোমাদের মধ্যে যে বয়সে বড় সে ইমামত করবে